السلام আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাహ్মাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া অশদ অশন মহমদন অসলিল বেশিরমিন ফত রসিমিন بسم الله الله الله الرحيم ما كان محمد أبا من رسول الله وخاتم النبيين الله بكل شيء বিসম রহমা রহিমান মোহাম্মদুল আবাকান সদকিফুল শকোর জয় মাওলাই করিম আপনাকে আমাকে হায়াতে রেখে আজ চতুর্থ রমজানে রমজান আদার সাথে তালিম ও তরবিয়াতের মজলিসে বসার তৌফিক আল্লাহ দান করছেন শুক্রিয়াত সবাই বলে আলহামদুলিল্লাহ আমরা রমজান মাসের রোজা পালন করি আসলে অনেকেই পালন করি পরিবেশ পাই না রমজান মাসের রোজা পালন করার জন্য পরিবেশের প্রয়োজন আছে রোজা সম্পর্কে তো আমরা অনেকেই জানি ইনশাল্লা আলোচনাও হবে কানের রোজা চোখের রোজা জবানের রোজা অঙ্গ প্রত্যঙ্গের রোজা অনেক সময় আমরা পালন করতে পারি না আল্লাহাকের আল্লাফাক রবুল আলমিন আপনাকে আমাকে রোজা রাখার মতো পরিবেশ এখানে আসার তৌফিক দান করছেন অনেকই হয়তো বা এই পরিবেশ পাই না এখানে তালিম তরবি কোরআন শরীফ তেল মাসলা মাসায়েল শিক্ষা দেওয়া হয় একটা মানুষ জীবন গড়ার জন্য যে এলেমের প্রয়োজন যেই সমস্ত আখলাকের প্রয়োজন এগুলি শিক্ষা দেওয়া হয় হাতে নাতে তালিম তরবি দেওয়া হয় আমি যেই কথা বলতেছিলাম গত বয়ানে খাতাম নবীন সম্পর্কে নবী আলহ সালাম শেষ নবী এই সম্পর্কে কিছু আলোচনা করছিলাম আল্লাফক রবুল্লা আলম নিজেই কালামে পাঁকের মধ্যে ফরমান মা কান মুহাম্মন আবা আহাদিমাল রসুল আল্লাহন নবী মোহাম্মদ কোন পুরুষের বাবা নন তিনি কোনো পুরুষের বাবা নন তিনি হল রসুল এবং শেষ নবী তিনি রসুল এবং শেষ নবী আল্লাফাক রব্বুল আলমিন রসুল এবং শেষ নবী বলার আগেই কথা কেন বললেন মা কেন মোহাম্মদুল আবাহ আহাদিমিজালিকুম তিনি কোনো পুরুষের বাবা নন আয়াত নাজল হওয়ার প্রেক্ষাপট সব বর্গ আমাদেরকে জানতে হবে এবং নবীদেরকে আল্লাহাক রব্বুল আলমিন দুনিয়াতে কেন প্রেরণ করছেন এই বিষয়ে আমাদের শুধু জানতে হবে নবীদেরকে প্রেরণ করার কারণ হলো হেদায়েত পথ প্রদর্শন করা হজরত মুহসা আলাই সালাম এবং হারুন আলাই সালাত করছে কালা ফামানু কুময়া মৌসা হে মুসা তোমাদের রফ কে কলা রবি রব্বি আনি আতা কুল্লা শাহীন খলকাহু সুম্মা হাদা হজরত আল্লাহ বললেন আমাদের রব তো তিনি যিনি সমস্ত মখলুকাতকে সৃষ্টি করে তার চেহারা অনুযায়ী সুম্মা হাদা তাদেরকে পথ প্রদর্শন করছে আল্লাফাক রব্বুল আলমীর পরিচয় মুসা আলাই সাল্লা সালাম কি দিলেন যে আমার রব তিনি যিনি সমস্ত মখলুকাতকে সৃষ্টি করে তার চেহারা অনুযায়ী চেহারা দান করে সুম্মা সুম্মাদা তাকে পথ নির্দেশ করেছেন আল্লাফাক রব্বুল আলমিন গোটা মখলুকাতকে সৃষ্টি করার পরে তার প্রয়োজন মিটাবার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ রব্লা আলমী সব কিছু দান করছে একটা গাভী একটা গরু একটা পাখি কীভাবে তার জীবিকা নির্বাহ করতে হয় একটা মুরগির বাচ্চা কিভাবে বাসতে হয় একটা কিভাবে কীভাবে খাদ্যহরণ করতে হয় কিভাবে শত্রু থেকে হেফাজত করতে হয় সব কিছু সে জানে এখানে আল্লাহরাব আলমী শুধু মানুষের জন্য সুম্মা হাদা শব্দ ব্যবহার করেন নাই বরং গোটা মখলুকাতের জন্য গোটা মখলুকাতের জন্য একটা মানুষ জন্ম হয় বাচ্চা জন্ম হওয়ার পরে কোন জায়গায় মায়ের দুধ কিভাবে মায়ের দুধ পান করতে হয় বাচ্চা জানে না কিন্তু একটা গাভীর বাচ্চা জন্ম হওয়ার পরে কোন জায়গায় মায়ের দুধ কীভাবে মা দুধ পান করতে হয় কারো কিছু শিখতে হয় না সুম্মা হাদা আল্লাফাক রব্বুল্লাহ আলমিন জন্মগতভাবে এই নিদর্শন তাকে দান করছে এই প্রদর্শন তাকে দান করছে কিভাবে তুমি দুধ পান করবা দুধ শক্ত হয়ে গেলে মাথা দিয়ে ঢুষ দেওয়া এটা গাভীর বাচ্চা কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি কোনো ডক্টরের কাছে শিক্ষার কোনো প্রয়োজন নাই সুম্মা হাদা আল্লাফাক রব্বুল্লা আলমিন তাকে এই দুধ পান করার কৌশল কি হবে এটা শিক্ষা দিয়েছেন একটা মুরগির বাচ্চা জন্ম হওয়ার পরই এবং জন্ম হওয়ার আগে দেখেন একটা ডিমের মধ্যে বাচ্চা থাকে যখন বাচ্চা ফুটার সময় হয় তখন মুরগিটা কিন্তু ডিমের খোসার আঘাত করে কোন জায়গায় আঘাত করে বাচ্চা ঠোঁটটা যেখানে ওর কাছে কোনো এক্স নাই কোনো যন্ত্রপাতি নাই আমরা দেখতেও পারি না খোসার মধ্যে কোন জায়গা তার ঠোঁটটা লুকানো আছে কিন্তু ওই মুরগিরা যেখানে ঠোকর মারে ঠিক সেখানেই কিন্তু বাচ্চা ঠোঁট থাকে এই বাচ্চা ডিম থেকে কিভাবে বের করে সুম্মা হাদা আল্লা ফক্রবুল্লাহ আলমিন এই পথ নির্দেশ তাকে করছেন রাজি আতা আমার প্রভু তো তিনি আমার রব তো যিনি সমস্ত মখলুকাত সৃষ্টি করছেন তার চেহারা দান করছেন সুম্মা হাদা এরপরে তার চলার জন্য ব্যবস্থাও তিনি করছেন সুবাহ হবে একটা মুরগির বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরে বাস টুকটুক করে খাদ্য শুরু করে অত সারটা মানুষের বাচ্চা জন্ম হওয়ার পরে তাঁর খানা ধরতে কত সময় লাগে কেউ খাওয়া না খাওয়ালে তো মারাই যাবে কি কথা ঠিক না শুধু তাই নয় এটা মুরগির বাচ্চা বিড়ালগুলি এবং খাটাস ভামগুলি বাহ্যিক দৃষ্টিতে আমরা আমরাও পার্থক্য করতে পারি না এমনকি শহরের অনেক বাচ্চার তো পার্থক্যই করতে পারবে না অনেক সময় অনেক বিড়াল এবং ভাম বা খাটাসের চেহারা ওই বড়ো বড়ো বিড়ালের গুলের মতোই হয় কিন্তু দেখবেন একটা মুরগির বাচ্চা বিড়াল দেখলে দৌড় দেয় না কিন্তু এই খাটাস এবং ভাম দেখলেই দৌড় দেয় ওকে কে চিনাইল এইটা খাটাস এইটা আমার শত্রু কিন্তু এটা বিড়াল একটা আমার শত্রু না এটা কে সুম্মা হাদা ওই আমার আল্লাপক তিনি ওর কম্পিউটারের মধ্যে ওর হার্ড ডিস্কের মধ্যে সব কিছু মেমোরি করে দিয়েছেন সব গোটা জিনিস মেমোরি করছেন এর জন্য ও চলতে আসে চলতে আসে ম্যাপ তোর মধ্যেই আছে ও চলার জন্য পথ তো আল্লাহ প্রদর্শন করে হার্ড ডিস্কের মধ্যে ঢুকায়া দিচ্ছে এখন সে অনুযায়ী এসে চলতেছে দেখবেন একটা চিল বাঁশ দেখলে মুরগির বাচ্চা দ্রুত দৌড় দেয় কিন্তু কাক বা অন্য সারস পাখি বা হাঁস পাখি বড় রকম বড়ো পাখি যেরকম ওই হামুক ভাঙ্গা আছে শামুক ভাঙ্গা এই সমস্ত বড় বড় পাখি দেখলে মুরগির বাচ্চা দৌড় দেয় না কিন্তু সিল বাঁশ দেখলেই অমনি দৌড় দেয় ওকে কে চিনাইল যে যদিও ওইটা বড়ো পাখি কিন্তু ওইটা আমার শত্রু না কিন্তু এইটা আমার শত্রু কে চিনাইল দেখবেন একটা শালিক গরুর কাঁদের উপরে বসে বসে পোকা টোকাইতেছে কাঁদের কানের মধ্যে সে ঠোর ঢুকাইতেছে বড় একটা গরুকে একটা কিন্তু শালিক পাখি ভয় পায় না কিন্তু দেখবেন যখনই একটা ছোট বাচ্চা এক দুই বছরের বাচ্চা শালিক পাখির কাছে যায় অমনি সে ফ্রুত করে উড়াল দিয়ে দৌড় দিয়া চলে যায় ওই শালিক পাখিকে শিখাইলো। এত বড়ো শরীরের অবয়বের এটা হলো একটা গরু আর ছোট্ট দুই পায়া ওই যে আড়াই বছরের বাচ্চা এটাটা মানুষ মানুষ এইটা শালিক পাখিকে শিক্ষা দিল এটা আমার মাওলায় পথ প্রদর্শন করছে যাই হোক এরকম দুনিয়ার প্রত্যেকটা জীব জানোয়ার হেফাজতের জন্য নিজের শত্রুর মোকাবেলা করার জন্য যাহা কিছু প্রয়োজন আল্লাফাক রব্বুল আলমিন সেইভাবেই তাকে সৃষ্টি করছে কিরে ভাই কি কথা ঠিক না দেখেন হরিণগুলি জঙ্গলের মধ্যে বাস করে তার হাজারো ধরনের শত্রু সেই জঙ্গলে বাস করে এর মধ্যেই তাকে বড় হইতে হয় এর মধ্যেই তাকে জীবন যাপন করতে হয় এর মধ্যেই তাকে বাচ্চা প্রসাব করাইতে হয় বাচ্চা দিতে হয় এর মধ্যেই কি কথা ঠিক না এই যে তাদের থেকে হেফাজত হওয়ার হেফাজত রাখার এই কৌশল পদ্ধতি আমার মাওলাফা কি জন্মগতভাবে তাদেরকে দান করছেন ঠিক না শুধু এখানে আল্লাফাক রব্বুল আলমিন মানুষের কথাই বলেন নাই বরং গোটা মখলুকাত গোটা মখলুকাতের পথ প্রদর্শন করছে আল্লাহ এর মধ্যে মানুষ এক মাহকুলকাত আল্লাফাক রবুল্লা মানুষকে সৃষ্টি করেছেন আত্মা দান করছে আত্মা দান করছে জানোয়ারদেরকেও আত্মা দান করছে আল্লাহ ফক্রব্বুল আলমী মানুষদেরকেও আল্লা শাহ উলিউল্লাহ মাহাদিস দেলি রহমতুল্লাহ আলাই তিনি বলেন জানোয়ারদের আত্মা বা রুহ একটা আর মানুষের আত্মা বা রুহ দুইটা জানোয়ারের আত্মা বা রুহ একটা যাকে বলা হয় বাহিমিয়াত জানোয়ারি আত্মা আর মানুষের মধ্যে তো জানুয়ারি আত্তা আসি আর একটা আত্মা আছে রব্বানি রব্বানি আত্মা আত্মায় মালাকিয়া ফেরেস্তাদের আত্মা কি কথা ঠিক না যে আত্মা পবিত্র হলে মানুষ ফেরেস্তার চেয়েও দামি হয়ে যায় আত্মায় রব্বানি শাহ অলিউল্লা মহাদিসবুর রহমতুল্লা আলাই এই কথার ইঙ্গিত আল্লা গজ্জাল রহমাতুল্লা অনেক আগিয়ে দিচ্ছেন যে তার রুদরাতে তিন ধরনের মখলুখার সৃষ্টি করছেন জানোয়ার ফেরেস্তা মানুষ আল্লাফাক জানোয়ার সৃষ্টি করছে তার মধ্যে চাহিদা প্রবৃতি দান করছে কিন্তু আকল বা জ্ঞান দান করে নাই আল্লাফাক ফেরেস্তা সৃষ্টি করছে তার মধ্যে আল্লাফাক জ্ঞান এবং বুদ্ধি আকল তো দান করছে কিন্তু চাহিদা প্রবৃতি দান করে নাই কিন্তু আল্লাফাক মানুষ সৃষ্টি করছে তার মধ্যে চাহিদা প্রবৃতি তাও দান করছে আবার তার মধ্যে আকল বা জ্ঞানও দান করছে কি কথা ঠিক না মানুষের মধ্যে চাহিদাও আছে আবার কি আছে জ্ঞানও আছে যাই হোক জীবাত্মা মানবাত্মা আমাদের মধ্যে কয়টা আত্মা আছে দুইটা জীবাত্মা মানবাত্মা আল্লাফাক রব্বুল আলমিন জীবাত্তার আত্মার জন্য তো আগি পথ প্রদর্শন করছেন কিন্তু এই মানবাত্মাকে প্রদর্শন করার জন্য আল্লাফাক রব্বুল আলমিন যুগে যুগে নবীর সৃষ্টি করছেন কি সৃষ্টি করছেন নবী আমাদের মানবের মধ্যে সর্বপ্রথম মানব হলো হজরত আদম আলাই সালাত সালাম আর আদম আলাহি সালাতের মধ্যে আল্লাহাক রবুল আলমিন যেহেতু দুইটা আত্মা দান করছে জিবাত্মা মানবাত্মা আর মানবাত্মার পথ প্রদর্শন করার জন্য দরকার খোদ আল্লাহাকের তার আল্লাফাক রব্বুল আলমিন তার বিয়াত কিভাবে দিবেন এর জন্য তার দরকার খালিফা প্রতিনিধির এর জন্য আল্লাহাক রব্বুল আলমিন তার প্রতিনিধির সৃষ্টি করছেন তার প্রথম প্রতিনিধি হজরত আদম আলাইহি সালাহালাম এবং আল্লাহাক রব্বুল আলম তাকে নবুয়াদ দান করছেন এই নবীদের কাজ হল মানুষের মধ্যে যে জীবাত্মা আছে এবং মানবাত্মা আছে। ফেরেস্তা রব্বানি আত্মা আছে যেন জীব কারণে মানবাত্মা মরে না যায় বরং এই মানবাত্মাকে সতেজ করে জীব দুর্বল করা যায় এই প্রশিক্ষণ দেয়ার জন্য আল্লাহ ফাকর্বুল আহমেদ যুগে যুগে নবী এবং রাসুলকে সৃষ্টি করছেন এর প্রথম নবী হলো আদম আলহিস আয়সাল্লাম তার নবী আসার কারণটা কী নবী আসার মূল কারণ হল মানুষের মধ্যে যেই মানবাত্মা আছে আত্মার রব্বানি আছে সেই রব্বানির তর্বিয়াত দেয়া সেই আত্মার তর্বিয়াত দিয়ে তাকে সফল সুস্থ রেখে জান্নাতে পুছায়া দেওয়া এইটি হলো নবীদের পুল কাজ এই ধারাবাহিকতা হজরত নবী আদম আলাই সাল্লাম প্রথম নবী হিসাবে আল্লাহর তরফ থেকে স্বীকৃতি লাভ করছেন তিনি নবী ছিলেন রসুল ছিলেন না তিনি কি ছিলেন কি ছিলেন না রসুল ছিলেন না নবী এবং রসুলের মধ্যে কি পার্থক্য এই সম্পর্কে আমরা আগেও বলছি এখানেও সমান ইঙ্গিত দেওয়ার প্রয়োজন অনুভব করতেছি সকল রসুলই নবী কিন্তু সকল নবী কিন্তু রসুল না নবীরা সাধারণত আগমন হয় মোমেনদের কাছে নবীরা আগমন হয় সাধারণত মোমেনদের কাছে আর রসুলরা সাধারণত আগমন হয় কাফেরদের কাছে এটা হল প্রথম পার্থক্য নাম্বার দুই কেউ কেউ বলছেন নবীরা নতুন শরিয়াতের প্রবক্তা হয় না আর রসুলরা নতুন শরিয়াতের প্রবাক্তা হয় রসুলদের উপরে নতুন কেতাব আসে কিন্তু নবীদের উপরে নতুন কেতাব বা শহীফা আসে না এই এক ধরনের পার্থক্য তাদের উপরেও প্রশ্ন উত্থাপিত হয় তাদের উপরে কি উত্থাপিত হয় প্রশ্ন উত্থাপিত হয় নতুন কিতাবদারীদেরকে কিছু রসুল বলেন এবং যারা শরিয়াতের প্রবক্তা তাদেরকে যদি রসুল বলেন তাহলে ইসমাইল নবীন আলয় সালাতসাল্লামকে আল্লাফাক রবুল্লা রসুল বলছেন ও কেনা রসুল এবং নবীয়া ইসমাইল আলহ সালামকে আল্লাফ আকরুল আলম কী বলছেন রসুল এবং নবী বলছেন অথচ ইসমাইল আলহ সালাতামের উপরে না কোনো নতুন কেতাব আসছে না তিনি কোনো নতুন শরিয়াতের প্রবক্তা অথচ আল্লাফক রবুল্লা আলমী তাকে রসুল বললেন কেন এই প্রশ্নের জবাব আল্লা ইমাম এমনে তাইমিয়া রহমতুল্লা আলাইকে তাবুল নবুয়াতের মধ্যে এত সুন্দর এক জবাব দিছেন যেই জবাবের সামনে আর দ্বিতীয় কোনো জবাব নাই। তিনি কি বলছেন কি বললেন তিনি বলছেন রসুল ওই নবীকে উনাকি বলা হয় যেই রসুলের উপরে জেহাদ নাহিয়ানের মনকার ফরজ সমস্ত নবীদের উপরে জেহাদ এবং নাহিয়ান মনকার মনকার কি অন্যান্য মোকাবেলা করা কি ফরজ কিন্তু সমস্ত নবীদের উপরে নাহিয়ানের মনকার জিহাদ করা কি না ফরজ না সমস্ত নবীদের উপরে জেহাদ কি না ফরজ না কিন্তু সমস্ত রসুলদের উপরে জিহাদ কি ফরজ নাহিয়ানের মনকার করা কি ফরজ অন্যের মোকাবেলা করা কি ফরজ কিন্তু সমস্ত নবীদের উপরে ফরজ না যেহেতু সমস্ত নবীদের জিহাদ ফরজ নাহিয়ানের মনকার ফরজ না কিন্তু সমস্ত রসুলদের উপরে নাহিয়ানের মনকার জিহাদ ফরজ সেহেতু আমি বলবো মা কানা মুহাম্মদ আবাহিম রাজা লিকুম রসুল আল্লাহ আমার নবীন তিনি শুধু নবী না তিনি রসুল ও আমরা তার উম্মত কাজী উম্মতে মোহাম্মদিন শুধু নবী আল্লাহ কাজ করলেই চলবে না তাদেরকে রসুল আলাও কাজ করতে হবে খুব সূক্ষ্ম পার্থক্য কিন্তু খুব কঠিন পার্থক্য যেহেতু নবী আমি আগে আর ব্যাখ্যা করছি নবী সাধারণত কাছে আসে নবী সাধারণত কার কাছে আসে এর জন্যই নবী নূ আলাইসালাম থেকে নবী আদম পর্যন্ত আসলে কত জমানা চলে গেছে এর হিসাব মুসিবত এর হিসাব কেউ দিতে পারে না দিলেও সন্দেহ যুজক আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহর থেকে এক রওয়ায়ত আসছে যে নবী নূ থেকে নবী আদম পর্যন্ত দশটা কাল চলিয়া গেছে কয়টা কাল দশটা কাল আবী আসছেন তা কিন্তু জানা যায় না কিন্তু কেতাবু শর মধ্যে হজরত নূ আলাই সালামকেলাল আপনি হইলেন পড়তো এস আমরা বা যেন কোন সময় সামনে না বসেন মসজিদের মধ্যে যারা বসবেন একটা সেকেন্ডের উঠতে পারবেন না ঘুরবে না তারাই সামনে বসবেন মসজিদে বসবেন আর যাদের বারবার বাথরুমের ব্যাগ হয় তারা বাইরে বসবেন আমার সামনে কোনো সময় বসবেন না খবরদার চেহারা এদিকে এক সেকেন্ডের জন্য যাবেন আমার খেয়াল ছুটিয়া যায় এর মধ্যে একজন রসুল ছিল না কারণ হজর আলাই সালামকে আউয়াল রসুল বলা হয়েছে আর যেহেতু কি হজরত নূ আলাই পরে আসছেন না নূ এবং আদম এ মাসখানে ছিলেন এটা নিশ্চিত বলা যায় না এটা নিশ্চিত বলা যায় না কাজী হজরত আদম থেকে হজরত নূ আলাই সাল্লা সালাম পর্যন্ত কতজন নবী আসছেন এ ব্যাপারে নিশ্চিত কোনো কৌল নাই আমাদের জানার প্রয়োজন নেই এরকম জানানো প্রয়োজন নাই। কিন্তু এর মধ্যে কোনো নবী ছিলেন না এই রসুল ছিলেন না এটা নিশ্চিত যেহেতু হজরত নূ আলাই সালাতাম তিনি হলেন প্রথম রসুল প্রথম আব্বাল রসুল দুনিয়ার মধ্যে হজরত আদম আলাই সালামের পরে মানুষ শেরেক বেদাতে মধ্যে লিপ্ত হয়ে যায় মূর্তি পূজা শুরু করে হজরতুল্লাহ বা আলাকার মধ্যে শাহ অলিউল্লা মহিল রহমতুল্লাহ আলাই এই মূর্তি পূজার সূচনা বয়ান করছেন হজরত ইদরিস আলাইহ সালাহসাল্লাম বা শীস আলাই সালাতলাম খুব আখলাকী নবী ছিলেন তাদেরকে মানুষ খুব শ্রদ্ধা করত সম্মান করত ইজ্জাত করত তাদের ইন্তাকালার পরে মানুষের মধ্যে এমন বিরোহ বেদনার সৃষ্টি হয়েছে যা চিন্তাও করা যায় না তেনারা যেখানে আবাদত করতেন সেখানে গিয়া মানুষ বরকত হাসিল করত গিয়া মানুষের একটু মনের যাতনা কিছুটা হইল প্রশমিত করত শান একদিন বলল যে তোমরা তার বিরোহ বেদনা এবং কাটতেছ যদি তোমরা একটা ছবি তার ছবি টানায় রাখো তাহলে তো তাকে দেখলে কমপক্ষে তোমাদের কিছুটা হইলো ভালো লাগবে তাহলে ভালোই তো কথা প্রথম তারা ছবি তার ছবি টানাইছে একটা ছবি করছে কিন্তু তাকে পূজাও করতো না তার সামনে মাথাও না তো না এই হলো প্রথম এই মূর্তির সূচনা হয় এই মূর্তি সূচনাটাও কিন্তু হয় এই নবীদের মাধ্যমে নবীদের ছবির মাধ্যমেই যে কোনো খারাপ লোকের ছবির মাধ্যমে না বুঝতে হবে যে কোথান থেকে পূজা সৃষ্টি হয় এরপরে বাস এইটাকে মানুষ খুব শ্রদ্ধা করতে সম্মান করত। যুগ যুগ পার হইতেছে যুগ পার হইতেছে যুগ পার হইতেছে এটা শ্রদ্ধাও বাড়তেছে সম্মানও বাড়তেছে এখন মানুষ একটু হাত জোর করে একটু মাথা নত করে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে মানুষটাকে সেজ্ দেয়া শুরু করলো আস্তে আস্তে মানুষ মনে করছে ইনিই খোদা ইনি খোদা রূপে আবির্ভূত হয়েছে এই হলো মূর্তি পূজার ইতিহাস এর জন্য দেখা যায় আগেকার জমানার থেকে মূর্তি পূজা এই মূর্তি পূজা কিন্তু শুরু হয় মহাব্বাত থেকে আর শয়তান ওই মহাব্বাতকে কাজে লাগায়া বাস মূর্তি পূজা শুরু করে দিছে এর জন্য খবরদার নবী আল্লাহ সালাহাল্লাম পরক বলছেন আমার অতীত মহাব্মাতে যেন ঈশার মতো আমার সাথে ব্যবহার না করা হয় যেমন ঈশাকে অনেক মহাব্বাত করিয়া তাকে খোদাই পুত্র বানাইয়া ভালো ঠিক না আমাকে মহাব্বাত করিয়া একেবারে যেন খোদাই এলেমে খোদাই গুণে আমাকে গুণান্ব না করা হয় খবরদার অতিরঞ্জিত কোনো অবস্থাতেই ঠিক না কমনও যাবে না বানানোও যাবে না যে যেরকম আছে শরীর এইভাবেই রাখতে হবে এইভাবেই রাখতে হবে যাই হোক এরপরে দেশ অন্ধকারে সব ভরপুর হয়ে যায় নবী নবীন আলাই সালাহ আসলেন এরপরে বন্না সে বন্যার ইতিহাস কাহিনী তো আপনারা ভালোই জানেন নবীন আলহ সাল ইস্তির মধ্যে আশি জন লোক ছিল এর বাহিরে সব ধ্বংস হয়ে যায় ঘটনা তো আপনার সবাই জানেন পরবর্তীতে জনের মধ্যে নবীন সালাতু সাল আসলাম তিন পুত্রের বাহিরে আর কোন বংশধর আল্লাফাক রব্বুল্লাহ আলমিন দুনিয়াতে রাখেন নাই আল্লাফাক রব্বুল্লা আলমিন অজ আল্লা জুরিয়তুল বা অজ আল্লাহ জুর রিয়তা হুম হুম বা হুম হুম বা আল্লাহফাক রবুল্লাহ আলমিন কালামে পাকের মধ্যে ফরমান আপনার বংশ থেকেই আমি আল্লাফাক রব্বুল্লাহ আলমিন ওই নবী নূর বংশ থেকেই আল্লাহ ফাক রব্বুল্লা আলম পরবর্তী সমস্ত সম্প্রদায়কে সৃষ্টি করেছেন এটা সমস্ত সম্প্রদায়ই তারই সম্প্রদায়ের তা আল্লাফাক রব্বুল্লা আলমিন যুগে যুগে এই মানবাত্মাকে তার বিয় দেওয়ার জন্য নবী এবং রসুল প্রেরণ করেছেন এর মধ্যে জনাবে মোহাম্মদ রসুল্লাহ আলাইসাল্লামকে আল্লাহকে সমস্ত নবীদের সমাপ্ত হিসেবে প্রেরণ করেছেন কি হিসাবে সমাপ্তি শেষ এই দরজা কি শেষ তা বলতে পারেন এখানে আল্লাহাক রব্বুল আলমিনে আয়াতের আগে মা কানা মোহাম্মদ আবা দুনিয়ার থেকে বিদায় দেয়া নতুন একটা মাস আলা কে সৃষ্টি করা হারে সারাদু নবী আলাই সালামের পাল্লোক পুত্র ছিল আর পাল্লুক পুত্র তাদেরই হয় যাদের বাচ্চা থাকে না অথচ নবী সালাতু তো সন্তান ছিল তাহলে তিনি কেন পুত্র গ্রহণ করলেন এটা প্রশ্ন এর জবাব হলো এই আল্লাহ ইতিহাস হলো এই আগেকার জমানায় জাহালিয়া যুগে গোত্তে গোত্তে মারামারি হইতো কাটাকাটি হইতো। খুব বেশি বেশি মারামারি হইতো। যুদ্ধ হইতো। আর যারা যাদেরকে পরাজিত করতে পারতো তাদেরকে তারা গোলাম বা বান্দি হিসাবে বন্দি করত। ঘটনা জায়দেম হার এসার কবলে তাই ছিল তাদের গোত্রের উপরে অন্য গোত্র হামলা করছে হামলা করার পরে তারা পরাজিত হয়েছে জায়দেবনে হারেসার রাজিয়াল্লাহ ছোট বাচ্চা ছিলেন সিনে গোলাম হয়ে গেছে গোলাম হওয়ার কারণে তাকে গোলাম হিসেবে বিক্রি করে দিচ্ছে তাকে গোলাম হিসাবে ছোটবেলায়। বিক্রি করিয়া তখন ছোট তিনি ছোট ছিলেন জায়দেব হারেসা রদি আলাহু তা ঘুরতে ঘুরতে মক্কায় আসলেন বিক্রি হইতে হইতে মক্কায় আসার পর খাদবরার রদি আল্লাহ তালাহা তাকে গোলাম হিসেবে খরিদ করেন জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লুআসাল্লাম খাদিল কবরার রদি আল্লাহু তালাহাকে বিবাহ করার পরে জায়দেব হারেসা তার নিকটে চলে আসে তার স্ত্রী সম্পদ হিসাবে কী কথা ঠিক না ওইদিক হারেসা জায়দের আব্বা তিনি তার পুত্রকে হারাবার কারণে যেহেতু তারা সম্ভ্রান্ত করে পরিবার চিন্তিত ব্যথিত ছিলেন সহ্য করতে পারেন নাই হন্য হয়ে খুঁজছেন কিন্তু তার জীবদ্দাসের কোনো অবস্থাতেই তাকে খুঁজে পান নাই তিনি ইন্তেকালের পূর্ব মুহুর্তে হারেসা তার ছেলেকে এবং তার ভাইকে ওসিয়াত করছে আমি তো জায়েদের খোঁজে জীবনটা কাটাই দিছি কিন্তু আমি পাই নাই কিন্তু আমি মৃত্যু পরেও আমার ছেলেকে তোমার ভাইকে তোমার ভাতি থেকে তোমরা খুঁজিও তার বাবার এবং ভাই ওসিয়াত অনুযায়ী জায়েদের ভাই এবং জায়দের চাচা তাকে সব সবসময় খুঁজতেছিল ঘটনা এরকম হইল জায়েদের গোত্রীয় লোক হজ করার জন্য আসছে হস ছিল্লাম জাহিলি যুগে প্রতি বছরই হজ করতেন এটা আরব্যের একটা নিয়ম ছিল কানুন ছিল হজ করা নবী আলাই সালাম হস করতেন মিনায় গেলেন ওই গোত্রের লোকরা নামের কাছে দেখছে দেখিয়া ভাই এবং জায়দকে আমরা দেখে আসছি যেহেতু বাবার ওসিয়াদ ছিল এবং ভাইর ওসিয়াত ছিল জায়দের ভাই এবং জায়দ চাচা খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে মক্কায় আসছে এবং নবী আলাই দেখে আইসাই দেখে চিনা ফেলাইছে চাচাই ফলাইছে ফেলাইছে আমার ভাতিজা ভাই চিনে ফেলাইছে এটা আমার কি ভাই দেখে খুব আনন্দিত দিন পর ভাই সন্ধান পাওয়া গেছে বাবার ওসিহাত এবং ভাইর অসিহাত আমরা পালন করতে পারলাম উভয় খুব আনন্দিত এবার নবী আলাই সাল্লামকে বললেন আপনি যাকে গোলাম হিসাবে রাখছেন এইটা আমার ভাই একজনে বললাম আমার ভাতিজা এর বাবার অবস্থা এই ছিল খুঁজতে খুঁজতে জীবন ধ্বংস করছে আমাদেরকে ওসিহাত করছে আমরা তার সন্ধান এবং তার খবর পাওয়ার পরে অনেক টাকাও তাকে খরিদ করার জন্য জমা করছি যাই না যেহেতু সম্ভ্রান্ত ঘরের মানুষের কাছে আছে অনেক টাকার প্রয়োজন হবে এর জন্য তাকে ফেরত নেয়ার জন্য অনেক টাকাও আমরা কি করছি জমা করছি আপনার যত টাকার প্রয়োজন আছে আমি তা আপনাদেরকে দেব কিন্তু জায়দকে আমার কাছে ফেরত দিতে হবে নবী আল্লাহ সাল্লাম বললেন দেখো এক টাকার প্রয়োজনও নাই যদি যায় তোমাদের সাথে তাকে নিয়ে যাও আমার জায়দের ভাই এবং চাচা গিয়া জায়দকে বললো আহ তোর জন্য আনন্দ খুশি তুই গোলাম দিকে তুই আজাদ হয়ে যাবি তুই এখন আজাদ হয়ে যাবি তোকে আমরা নিয়ে আসে চলে যাবি না থেকে যাব না তার আশ্চর্য হয়ে গেছে আজাদি জিন্দিক বাদ দিয়ে গোলামি জিন্দিক করতে চায় এটা কি হয় অনেক বোঝানোর চেষ্টা করছে কিন্তু কোন বোঝানি কাজ হয় না সে তখন ছোট বালেক হয় নাই ছোট বাচ্চা বালেক হয় নাই এবার তারা গিয়া বললেন নবী আলাইসালাম বললেন আপনি একটু বুঝান তাহলে আমি বুঝাবার কি আছে তোমরাই তো জায়েদকে বুঝাতে পারো এখানে আমার বুঝাবার কিছু নাই আমি তো তোমাদের এখতিয়ার দিয়ে দিছি কিন্তু জায়দ খুব শক্ত হইলেন সে যাবিনই না আমার নবী খুব খুশি হয়ে গেলেন খুব কি হয়ে গেছেন খুশি হয়ে গেছেন নবী আলাই তুয়াল্লাম তাদেরকে সঙ্গী নিয়ে কাবা গৃহে গেলেন ওরাইসদা আড্ডার মধ্যে গিয়ে বললেন জায়েদ আজকের থেকে আমার সন্তান আমার ছেলে এই ঘোষণা দিলেন এর থেকে তিনি তাল পাল্লক পুত্র হয় যেহেতু জাহিল যুগে যে ব্যক্তি পাল্লক পুত্র হয় তাদের মধ্যে ধারণা ছিল সে নিজের আপন ছেলের মতো হয়ে যায় কার মতো হয়ে যায় আপন ছেলের মতো অরিস পাবে তার সাথে দেখা সাক্ষাৎ করা জায়াজ আছে তার পুত্রবধূ পুত্র যদি তালাক দিয়ে যায় বা পুত্র মারা যায় তাকে বিবাহ করা যায়জ নাই এবং সে পুত্র বদুর মতোই আপন পুত্রবধুর মধ্যেই এরকম রুসুম রাওয়াজ কালচার জাহিল যুগে ছিল যেহেতু নবী আল্লাহ সাল্লা তুয়ালাম তার পাল্লক পুত্র জায়দ এ হারেস জায়দ রাদাহু তালাহু এখন যিনি কোরাইশাহ সম্ভ্রান্ত এক ব্যক্তির পুত্র পাল্লক পুত্র এই জন্য নবী আলাই সালাতাম তার আপন ফুফাতো বোন জায়নাবকে সাথে বিবাহ দিয়ে দিলেন আপন ফুফাতো বোন জয়নাফাজানি কিন্তু কোরাইশি হজরত নবী আলাই সাল আপন ফুফাতো বোন একে জায়দের সাথে বিবাহ দিয়ে দিলেন কিন্তু তাদের মধ্যে বুনিবোনা হয় না বুনিবোনা হয় না হয় না নবী আল্লাহ অনেক বুঝাবার চেষ্টা করলেন বুঝাবার চেষ্টা করলেন কিন্তু বুঝ মানলেন না না তাদের মধ্যে হয়তো বা বুঝা বুঝাবুঝি হয় না মিল হয় নাই না হওয়ার কারণে যায় রাদি আল্লাহ যায় না রাদি আল্লাহনাকে তালাক দিয়া দিলেন তালাক যখন তাদেরকে তালাক হওয়ার দিচ্ছেন নবী আলাইসালাম চিন্তা করলেন এই বেচারি অবস্থাটা কি হবে আমি তাকে বিবাহ দিলাম তার মন খারাপ এখন কি করা যায় এখন তাকে যদি বিবাহ আমি করি তাহলে গোটা কাফের মশে একটা হইচই করবে দেখো মোহাম্মদ পুতের বউকে বিবাহ করছে পুতের বউকে বিবাহ করছে এরকম চিন্তিত আল্লাহরবুল আলমী তো নবীকে পাঠাইছেন দুনিয়ার মধ্যে বসবাস করার জন্য না খাওয়া পরার জন্য না দুনিয়ার মানুষকে পদ প্রদর্শন করার জন্য মাসালা শিক্ষা দেওয়ার জন্য কি কথা ঠিক না এই মাসালা শিক্ষা দেওয়ার জন্যই নবীকে পাঠাবার কারণই প্রসাব করছেন এইটা তার ব্যক্তিগত কারণও না কারণ যেইতে হোক ময়লা যুক্ত জায়গা ছিল অমুক জায়গা ছিল এগুলি হলো কস কিন্তু এটা মাসালা শিক্ষা দেওয়ার জন্য এটা কারণ শিক্ষা দেওয়ার জন্য আমার নবীর থেকে যা প্রকাশিত হয় সব হলো দুনিয়ার উন্মতের জন্য পথ প্রদর্শন কি কথা ঠিক না আল্লাহ ফাক রব্বুল আলমিন এই রসম এবং রাওয়াজকে চিরতরে দুনিয়ার থেকে ভেঙ্গে দেওয়ার জন্য আল্লা ফাকক রব্বুল্লাহ আলমিন কালামে পাকের মধ্যে ফরমান্মা কজা যায়দুন ফালাম্মা কজা যায়দুন। এর আগে একটু আয়াত আছে যখন জায়দ তার সাথে ফায়সলা করে ফেলল মানি তালাক দিয়া দিল তখন আল্লাফা গর্বুল আলমিন এত বিবাহ কেন এত বিবাহ করলেন কেন এই বিষয়ে পাশ্চাত্য এবং কুফুরি শায়তানেরা যে সমস্ত প্রশ্ন তুলে আমরা তাদের জবাবে নবী আলাই সাল্লাহাতামের বিবাহ করার কিছু কারণ আমরা এখন বয়ান করব দেখেন নবী আলাহ সাল্লা তুয়া সাল্লাম জিন্দগিতে যতগুলি বিবাহ করছেন এর মধ্যে একটা বিবাহ শুধু নিজের প্রয়োজনে শুধু একটা বিবাহ নিজের প্রয়োজনে আর সমস্ত বিবাহগুলি জাতীয় রাজনীতি এবং ব্যক্তির কারণে ব্যক্তি জাতীয় এবং রাষ্ট্রের কারণে তিনি বিবাহ করছেন নিজের চাহিদার জন্য তিনি বিবাহ করছেন কয়টা মাত্র একটা তাও আবার বুড়িকে জনাব মোহাম্মদুর রসল্লা সাল্লসাল্লাম যখন পঁচিশ বছর বয়স খাজল কবরার রদি আল্লাহ তানহার যখন চল্লিশ বছর বয়স এই যুবক বয়সে কোরাইশিয়া ব্যক্তি যার শরীর দেহ গঠন সর্বশ্রেষ্ঠ যার চেহারা সর্বকৃষ্ট যার দৈহিক গঠন সর্বশ্রেষ্ঠ এরকম এক ব্যক্তি কোরাইশি যারা বংশক্রমে তার দাদা তার দাদার দাদা তার গুষ্ঠী কাবা শরীফের হেফাজতের দায়িত্বে ছিলেন চাবি তারাই বহন করতেন দায়িত্ব তাদের ছিলেন এরম সমান্ত এক পরিবারের সম্ভ্রান্ত ব্যক্তির যুবক চল্লিশ বছরের একজন বৃদ্ধাকে বিবাহ করবেন কেনার নবী আলাইস্লামের কাছে বিবাহ হওয়ার আগেও আরো দুইজন স্বামী ছিল তিনি বিধবা হয়ে গেছেন একজন স্বামীর নাম হলো হালা এভাবে জারারা তাইমি আর একজন স্বামীর নাম হলো যাই হোক মনে নাই। আর একজন স্বামী এই দুইজন স্বামী ছিল হজরত খাজল খবরার রদি আল্লাহ যখন বিধবা হয়ে গেছেন তখন নবী আলাই সালাত আসসালাম তাকে বিবাহ করলেন তার বয়স তখন চল্লিশ বুড়ি কি কথা ঠিক না আর নবী আলাই সাল্লা সাল্লামের ঘরে সাধারণত বাচ্চা ইব্রাহিম রাজি আল্লাহতানা ব্যতীত সবাই তার ঘরে জন্মগ্রহণ করছে ইব্রাহিম রাধিয়াল্লাহুতানা শুধু মারিয়ে কিফতার ঘরে জন্মগ্রহণ করছে নবী আলাহ সাল্লা সাল্লামের দুই বা তিন সন্তান ছিল পুরুষ আর চার ছিল মহিলা মেয়ে তা খাজিল কবরার রাজিয়া তান থেকে খাজল খুবরা রাদি আল্লাহু আনহা নবুয়াতের পঞ্চম অথবা ষষ্ঠ হি সপ্তম বছর পঞ্চম অথবা সপ্তম বছর ইন্তেকাল করেন খাজল খুবরা রাদি আল্লাহু আনহা ইন্তেকাল করার পরে তার ঘর কী সামলাবে বাচ্চা কাচ্চা কি দেখবে এইদিকে নবুয়াতের দায়িত্ব ওইদিকে বাচ্চা কাচ্চা সেখানে ছোট ছোট এদিকে দেখবিকে সামলা বা কে এর জন্য নবী আলাই সালাতুয়াসলাম পরিবার পরিজন বারবার তাকে বলতেছেন আপনি বিবাহ করেন আপনি বিবাহ করেন নবী আলাহ সাল্লা তুয়ালাম তখন এক বৃদ্ধা মহিলাকে বিবাহ করলেন এক বৃদ্ধা মহিলাকে বিবাহ করলেন যার নাম হলো সাউদা রাদি আল্লাহ আনহা তিনিগুলো কোনো ছিলেন নবী আলাই তোমার সংসার চালাবার জন্য তিনি বিবাহ করছেন নিজের যৌবনকে চাহিদাকে পূরণ করার জন্য নয় বরং এই সাউদা রদি আল্লাহ তালহা ছিলেন বুড়া একেবারেই বৃদ্ধা তার আগেও বিবাহ হয়েছে হযরত সাওদা রবিআল্লাহ তালানহার হজরত সাউদা রবি আল্লাহ তালানহা কয়দিনেরা মেহমান থাকবেন হজরতর সদিক রদি আল্লাহ চিন্তা করতেছিলেন যে সওদা বেশি দিনা দুনিয়াতে বাঁচবেন না বৃদ্ধা হয়ে গেছেন নবী আলাহিসাল্লাহ সংসার কিভাবে চলবে তার খেদমত বা কে করবে হজরতার সিদ্দিক রাজি আল্লাহ মনে মনে ভাবতে ছিলেন তার মেয়েকে হজরত আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তানহাকে নবী আলাহিসাল্লাহ খেদমতে দান করবেন বিবাহবন্ধন আবদ্ধ করবেন এইটা মনে মনে ভাবতে ছিল কিন্তু আয়সা তো ছোটো বিবাহ দিবেও বা কীভাবে ওইদিকে বোখারির মধ্যে রবায়াত আসছে অন্যান্য হাদিসের মধ্যে আসছে নবী আলাই সালাত আসসালাম স্বপ্নের মধ্যে দেখলেন এক ফেরেস্তা তার কাছে রেশমি রুমাল নিয়ে আসছে রেশমির রুমাল ভাঁস করা ফেরেস্তা বললেন আপনি রুমাল খুলেন, নবী আলাই সালাত রুমাল খুললেন দেখলেন তার মধ্যে আয়েসার চেহারা দেখা যায় তার মধ্যে আয়সার চেহারা দেখা যায় নবী আলাহাল কিছু বললেন না শুধু তাই নয় ওই ফ্রেস্তা বললেন এ তো আপনার স্ত্রী এ আপনার নবী আশ্চর্য হয়ে গেলেন তিনি কিছু বললেন না এরকম স্বপ্ন আরও দুই তিন বার দেখছে এই স্বপ্ন আরো দুই তিনবার দেখছে ওদিকে স্মৃতি করে দি আল্লাহ তা আনহা আনহু তিনিও ভাবতেছিলেন যে নবীর কি উপায় হবে তার সংসার কে দেখবে হাফসা তো বেশি দিনের মেহমানও থাকবে না বুড়া হয়ে গেছে কখন বিদায় হয় জানাও যায় না কি কথা ঠিক না ওদিকে নবী আলাহিসের স্বপ্ন দেখার পরে নবী আল্লাহ বলে ইনকান যদি আল্লাহর তরফ থেকেই হয় তো আল্লাহ পর ব্যবস্থা করে দিবেন আল্লাহ পর ফয়সলা করবেন বাস আয়সা সদিকরা আল্লাহু তালানহাকে হজা বকর সিদ্দিক বিবাহ দিলেন কিন্তু নবী আলাই সালাত সাল্লামের কাছে এই বিবাহ দেওয়ার কারণে বিবাহ করার কারণটা কি এইটা নবীর নিজের স্বার্থে না বরং জাতি ও স্বার্থে কিসের স্বার্থে মুসলিম জাতির স্বার্থে গোটা জাতির স্বার্থে কেন আপনারা জানেন নবী দুনিয়াতে রেসালাতের দায়িত্ব পালন করার জন্য আসছে কিসের দায়িত্ব রেসালাতের দায়িত্ব রেসালাতের নবুয়ের কাজের দুইটা দিক থাকে একটা হলাইল বয়ান করতেন বাহ্যিক সবার সামনে কি কথা ঠিক না আর কিছু মাসালা আছে তার ব্যক্তিগত যেগুলো সবার সামনে বয়ান করাও ঠিক না আর বয়ান করলে বুঝবে না একান্ত ব্যক্তিগত কি কথা ঠিক না কিন্তু না মানুষের জানারও প্রয়োজন আছে নাহলে মানুষ এই একান্ত ব্যক্তিগত বিষয়ের উপরে আমল কিভাবে করবে কি কথা ঠিক না ভাই দরকার আছে কি নাই শুধু তাই নয় মহিলাদের এমন কিছু মাসালা যেই মাসালাগুলি মহিলারাই বুঝবে পুরুষরা বুঝতে পারবে না এমন এমন মহিলার প্রয়োজন যে বিচক্ষণ হবে তীক্ষ্ণ মেধা সম্পূর্ণ হবে কি কথা ঠিক না দেখেন কি জিন্দিগিতে আহকামের আয়াত সবচেয়ে কম নাজিল আহকামের আয়াতগুলিতে সবচেয়ে বেশি নাজিল হয়েছে মদিনী জিন্দিগিতে হিজরাত করার পরে বিস্তারিত আহকামেরা মক্কি জিন্দিগিতে ধমকি শাস্তি এর জন্য দেখবেন অধিকাংশ মক্কি আয়াতগুলির মধ্যে জাহান নামের ধমকি বেশি শাস্তি বেশি অধিকাংশ মদিনী সুরাবা আয়াত গুলির মধ্যে আহকাম বেশি হুকুম আহকাম দুনিয়া নিজাম সব কিছু মদিনার আয়াতগুলির মধ্যে কি ভাই বেশি যেহেতু আহকামের আয়াতগুলি অধিকাংশ নাজেল হইতেছিল হিজরাতের পরে এর জন্য নবী আলাহ সাল্লামের ঘরের মধ্যে আয়সা সিদ্দিক দ্বিতীয় হিজড়িতে এসব আল্লাহ ফাঁকের খেলা আর হজর আয়সা সদিক আল্লাহ আহা এত তীক্ষ্ণ মেধা সম্পূর্ণ ছিলেন নবী আলাই তালাম এক রবায়তের মধ্যে ফরমান তা আলিমুমিন আয়সা তাদিন তোমরা আয়সার থেকে দিনের এক তৃতীয় অংশ গ্রহণ করো অন্য রবায়তের মধ্যে আছে নিষ্পুদ্দিন তোমরা আয়সার থেকে দিনের অর্ধেক এলেম অর্জন করো আয়সা সদিক আল্লাহ হা খুব মেধা সম্পূর্ণ এক মহিলা ছিলেন এমন কি নবী আলাই সালু আসালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে হাজারো মাস আলা সম্পর্কে সাহাবাদের যা বুঝে আসতো না তার নাকি আয়সা সিদ্দিক রিয়াল আল্লাহ আনহার থেকে সেই মশালা হল করে নিতেন তাহলে আয়সা সদিকার রিয়াল্লাহ আনহার বিবাহ আমার নবী নিজে করেন নাই প্রস্তাব নিজে দেন নাই আল্লা ফকরুল আলমেন নিজে জয়নাবের সাথে আমার নবীর বিবাহ দিয়ে দিয়েছেন এই বই দুই বিবাহ এই সমস্ত বেইমান কাফেররা আমার নবীর যে এসকাল তুলে ওদেরকে বুঝাই দেন যে আমার নবীর ঘরের মধ্যে কুমুরি মহিলা শুধু একটা আর যত মহিলা আসছে সব বিধবা সব কি বিধবা কেন বিবাহ করলেন বিধবাকে নিজের জন্য না হয়তো ব্যক্তির জন্য অথবা জাতির জন্য অথবা রাষ্ট্র রাজনীতির জন্য তাহলে আমরা আল্লাহর তরফ থেকে বিবাহর দুইটা উদাহরণ দিয়েছি একটা হলো মা আয়সা সিদ্দিক রাজিয়াল্লাহ আনহার আল্লা জাইনাব রাজিয়া তালা আনহার এই দুই বিবাহ পরায় দিস আল্লাহাক নিজে কেন এই দুই বিবাহর কারণ জয়নাবকে বিবাহ করার কারণ হলো একটা ভুল ধারণাকে ভুল রোসমকে গোটা দুনিয়া থেকে উৎখাত করা সেই ভুল রসম কি ছিল যে পুত্র পাল্লক পুত্র আপন পুত্র মতো হয়ে যায় এবং সে অরিস হয়ে যায় তার তালাকাপ্তা বিবিকে যে ব্যক্তি পালক পুত্র হিসাবে গ্রহণ করছে সেই বাবা বিভাগ করতে পারবে না এই ভুল ধারণা রসমকে চিরতরে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য আল্লাহ ফুর রব্বুল আলমিন বিবি সাহাবকে নবী আলাই সাল্লা তুয়া স্ত্রী হিসাবে দিয়ে প্রমাণ করছেন পুত্র সে পাল্লু কি সে ওয়ারিসি কোনো পুত্র না নসলি কোনো পুত্র না তার বাবা তার দিকে নিষ্পাত হবে না বরং তার বাবা যে তার জন্মত তা তার দিকে কি হবে নিষ্পাত হবে দুই বিবাহর কারণ বুঝলাম না ভাই এরপরে আসেন নবী আলাই সালাম তুয়া কিছু বিবাহ করছেন ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য চাই সেই ব্যক্তি ও তার স্ত্রী হোক অথবা অন্য কেউ হোক যেরকম হজরত নবী আলাই সালাতাম বিবাহ করছেন সাউদার হজরত হাফসা রাদি আল্লাহু তালাহ আনহাকে হাফসাকে ও মারুবুল হতাবের মেয়ে ঘটনা কী নবী আলাইলাম যখন আম্মাজান আয়সা সদিক রাদি আল্লাহ তালাকে বিবাহ করলেন আম্মাজান আয়সাকে বিবাহ করার পরে উমারের একটু মন খারাপ হওয়ারই কথা যেহেতু আউবক্কর উমার দুইজন সাথী দুজন কি খুবই সাথী একসাথে চলাফেরা করে মানব সমান সমান কি কথা ঠিক না দুই ধারে দুইজন থাকেন কিন্তু যেহেতু আয়সা আম্মাজান আয়সা সিকরা দিয়া বিবাহ করার কারণে আউ বক্করের মর্যটু বাইরে যায় না আর আউ তো বলছি যে আমি তিনটে জিনিস সবচেয়ে দুনিয়ার মধ্যে বেশি পছন্দ করি আপনার চেহারা দিকে তাকানো আপনার হুকুম অনুযায়ী মাল খরচ করা এবং আমি আপনার শ্বশুর হওয়া এসে আপনার ঘরে থাকা থেকে সবচেয়ে বেশি করি পছন্দ করি একটু মন খারাপ ওইদিকে হজরত হজরত রদি আল্লাহু তালা হাফসারদি আল্লাহ তালা আনহার স্বামী মুসলমান ছিল বদরি ছিল বদরের যুদ্ধের পরে তিনি মদিনেতে ইন্তেকাল করেন এখন হাফসারদি আল্লাহু তালা আনহা বিধব হয়ে গেছেন ওমারু খত্তাফি চিন্তিত কি করবেন ওমারুল খত্তা আফ নদী আল্লাহু তাল আহ ওসমানকে প্রস্তাব দিলেন যে আপনি হাফসাকে বিবাহ করেন ওসমানাদী আল্লাহ বললেন আমি একটু চিন্তা করিয়া নেই আমি একটু চিন্তা ভাবনা করিয়া নেই পরবর্তীতে যখন তার সাথে দেখা হয় অমার বললাক্তাফ নদী আল্লাহ হুদ বললেন কি অবস্থা কী কোনো জবাব দিলেন না ওসমান বল আফান্লাহ বললেন বর্তমানে আমি বিবাহ করার কোনো ইচ্ছা নাই। বর্তমানে আমার এখন বিবাহ করার কোনো কী নাই ইচ্ছা নাই বেশ ভালো কথা প্রস্তাব দিয়েছি মানে নাই এর মধ্যে রাগঢাকের কিছু নেই ব্যথা পাওয়ার কিছু নেই না মানতেই পারে কিন্তু যখন তিনি হজর আউবকরকে প্রস্তাব দিলেন অমরাব যখন প্রস্তাব দিলেন যে হাফসাকে আপনি বিবাহ করেন আউবক্কের স্মৃতি রাদি আল্লাহ হা না কিছুই বললেন না হা না ইতে উমর খত্তাবরা দিয়া খুব মনে ব্যথা পাইলেন যে কম্পকে হা বলতে বা না বলতো কিন্তু সে চুপচাপ গম্ভীর কোনো জবাব দিলেন না এটা কেমন কথা হলো মনে ব্যথা পাইস মনে খুব ব্যথা পাইস ওইদিকে নবী আলাই সালাম তিনি চিন্তা করছেন ওমার চিন্তিত হাফসা বিধবা ওমারের মন খারাপ তিনি জানেন ওমারকে কিভাবে খুশি করা যায় তিনি অবক্কা সিদ্ধর সাথে পরামর্শ করলেন যে আমি যদি হাফসাকে বিবাহ করে নেই তাহলে ওমার তো খুশি হবে হজা অবকাশ রাজি আল্লাহ পরামর্শ দিলেন ঘটনা ঠিক আনহা আনহার যখন প্রস্তাব দিলেন ওমারের তো খুশির কোনো শেষ নাই এইটার অপেক্ষায় তো তিনি ছিলেন কী কথা ঠিক না এই অপেক্ষায় তিনি ছিলেন এরকম একটা প্রস্তাব আসুক তিনি রাজি হলেন হাফসাও খুশি হলেন তার বিবাহ বন্ধন আবদ্ধ হলেন এবার আউকর সি আল্লাহ ওমানকে বললেন ভাই আউাকর নিশ্চয়ই আমি চুপ থাকার কারণে আপনি খুব অসন্তুষ্ট হয়েছেন তাহলে হ্যাঁ খুবই ব্যথা পাইছি শুধু অন্ত অসন্তুষ্টই নয় আমি খুব ব্যথা পাইছি তাহলে জানেন আমি কেন চুপ ছিলাম আমি এর জন্যই চুপ ছিলাম নবী আলাই সালাম হাফসার স্বামী ইন্তেকালের পরে পরামর্শ করছেন এখন কি করা যায় এর জন্য আমি চুপ ছিলাম আমি এখন বললে হয়তো মজাটা খুব ভালো হবে না আমার নবীর থেকে প্রস্তাবটা আসুক এবং খেলাটা ভালোই জমবে মজাটাও বেশি হবে কি কথা ঠিক না এর জন্য আমি চুপ ছিলাম কাজে আপনি মধ্যে কোনো ব্যাথা নিয়েন না তা নবী আলাইস্লা আসসালাম হাফসার রিয়াল্লাহ তাহানকে বিবাহ করা নিজের জন্য নয় বরং ব্যক্তিকে খুশি করার জন্য ব্যক্তির কারণ এবং হাফসার কারণ কি কথা ঠিক না এটা নিজের কোনো স্বাস্থ্যগত কারণে স্বাস্থ্যগত চাহিদার কারণে হাফসারদি আল্লাহ বিবাহ আনহা তিনি আবি বোন বুঝেন তো কে উমে হাবিব্লাহুান উম্মে না। আবু সুফিয়ানের কি মেয়ে মাবিয়া বোন বোঝেন তো কেমন মেয়ে মুসলমান হয়ে গেছেন আনহা অনেক আগি মুসলমান হয়ে গেছেন এবং হাফসা হিজরাত করছেন হাফসা কি করছেন তার স্বামীর সাথে হিজরাত করছে এখানে আর কথা বুঝতে হবে বড় বড়ো কাঁফেরদের ছেলেদেরকে কিন্তু কাফের ধরিয়া রাখতে পারে নাই বড় বড় কাফেরদের ছেলেরা কিন্তু আল্লাহরবুল্লা আলমিন সবাইকে প্রায় ইমান দান করছেন মুসলমান হয়ে গেছে এই আবু সুদ্নের ছেলে মাহাবিয়র আল্লাহ তালাহু আবু জাহিল্লার ছেলে একরম রদি আল্লাহু তালাহ আবুল আহাব কি বলে ঠিক না তার ছেলে হজরত খালিদ্দিন ও না ওই খালি অলি দেবনে মুগিরার ছেলে অলি দেব মুগিরা যার ব্যাপারে আল্লাহাক দশটা গালি এমন কি তাকে কুসন্তান বলছে এই অলিদেবিনা সবাই কিন্তু তাই ঠিক আবু সুফিয়ান কে আপনারা জানেন দ্বিতীয় হিজড়িতে যে বদরের যুদ্ধ সংগৃহীত হয়েছিল আসলে তো বদরের যুদ্ধ সংগৃহীত হওয়ার কারণ ছিল না কেন হইল নবী আলী সাল্লা আসসালাম মদিনা হিজরাত করার পরে মক্কাবাসী মুসলমান আস্তে আস্তে হিজরাত করিয়া মদিনা চলিয়া আসতেছে তখন মক্কার কাঁফেররা মদিনাবাসীর কাছে চিঠি লেখছে। যে যারা মদিনার মধ্যে মুসলমান হয়ে ফেরত যায় ফিরিয়া যায় তাদেরকে আমাদের কাছে ফেরত দিয়া দাও এর কোন উত্তর মুসলমানরা দিলেন না না দেওয়ার কারণে কাফেরা খুব ক্ষিপ্ত হয়ে গেছে যা আমাদের চিঠির সম্মান প্রদর্শন করা হলো না তৎকালীন জমানায় চিঠির কোনো ভালো মন্দ খবর না দিলে এটা অসম্মানিত হইতো এমনিও তো হয় ভাই আপনাদেরকে জিজ্ঞাসা করলাম ভাই কেমন আছেন আপনি চুপ রইলেন এটা অসম্মানিত হয় না চিঠিও তো একটা খেতাব যদি আল খেতাব কাল খেতাব লেখাও তো একটা খেতাব এর উত্তর দিলেন না এতে তারা খুব ক্ষিপ্ত হয়ে গেছে তাদের সাথে যুদ্ধ করবে তাদের যুদ্ধ করার জন্য শামের মধ্যে সিরিয়ার মধ্যে অস্ত্র ক্রয় করার জন্য একদল কাফেলা পাঠাইয়া দিল কাফেররা মুসলমানরা টার পাইছে যে আমাদের সাথে যুদ্ধ করার জন্য কাফেররা বিশাল অস্ত্র শস্ত্র করার জন্য শামের মধ্যে লোক পাঠাইছে আর শ্বামে তো মদিনা ঘেসিয়া চলিয়া যাইতে হয় মদিনার ওই উপর দিয়ে যেতে হয় মুসলমানরা চিন্তা করছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য অস্ত্র কিনতে গেছো অস্ত্র আর মদিনায়নিতে যাওয়া হবে না এখান থেকে আমরা রেখে দেব এখান থেকে আমরা অস্ত্র রেখে দেব এই সংবাদ আবার মক্কাল পেয়েছে যে আমাদের ব্যবসায় কাফেলার উপরে মুসলমানরা কী করবে আক্রমণ করবে হামলা করবে এই খবর শোনার পরে আসলে বদরের ময়দানে যুদ্ধ করার জন্য কাফেরা বের হয় নাই বরং তাদের কাফেলাকে হেফাজত করার জন্য কিন্তু কাফেরা বের হয়েছিল কিন্তু আল্লাহ ফাক রব্বুল্লাহ আলমিন বদরের ময়দানে তাদের সামনে কাফেরদেরকে উপস্থিত করিয়া আল্লাহ ফাকর্বুল্লাহ আলমিন বিনা পরিকল্পনায় ভালো একটা উচিত শিক্ষা দিয়া দিচ্ছে ওই যুদ্ধের নেতৃত্বে ছিল আবু জাহেল এছাড়া দ্বিতীয় হিজড়িতে খন্দকের যুদ্ধ চতুর্থ হিজড়িতে তৃতীয় হিসিতে ওহুদের যুদ্ধ চতুর্থ হিজিতে খন্দকের যুদ্ধ পঞ্চম হিস্রিতে চতুর্থ হিজির শেষের দিকে কি কথা ঠিক না আর চতুর্থ হিজিতে হইল বদরে সোগরা বদরে সোগরার যুদ্ধ পঞ্চম হিস্রিতে খন্দকের যুদ্ধ খন্দ আহজাবের যুদ্ধ বদরের যুদ্ধ ব্যতীত এর পরে যতগুলি যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধের নেতৃত্বে ছিল আবু সুফিয়ান ছিল যেটা আমাদের বোঝার কথা এইটা বলার জন্য এই কথাগুলি আমরা বলছি না ওই ঘটনা আমার বলার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হল বদরের বাহিরে যতগুলি যুদ্ধ মুসলমানদের সাথে কাফের দাসাতে হয়েছে সমস্ত যুদ্ধের সেনাপতি শিখেছিল আবু সুফি আর আবু সুফিয়ারের মেহনা উম হাবিবার ইনি হিজরাত করে এসে চলে গেছেন হাফসায় হাফসায় যাওয়ার পরে তার স্বামী ইন্তেকাল করছে আমার নবীর কাছে খবর পুঁজছে যে উম্মে হাবিবার স্বামী কি করছে ইন্তেকাল করছে দেখেন কতবার রাজনীতিবিদ আমার নবীকে কী মনে করছেন আপনারা শোনেন ঘটনা আমার নবীর ঘটনা শুনেন হাফসায় উম্মে হাবিবার স্বামী ইন্তেকাল করছে এইটার খবর আমার নবী রাখতেন এই খবর পাওয়ার পরেই নবী আলাই সালাতির কাছে একজন অফথ পাঠাইছেন এবং প্রস্তাব পাঠাইছেন নাজাসিকে বলছেন আমার তরফ থেকে উম্মে হাবিবাকে বিবাহ প্রস্তাব দেন আমার তরফ থেকে উম্মে হাবিবাকে কিসের প্রস্তাব দেন বিবাহের প্রস্তাব দেন অফ গেলেন নবী আলাহ সালাহ খবর নাজজাসি পেলেন নাজজাসী খুব খুশি হয়ে গেছে উম্মে হাবিকে ডাকলেন এবং এই প্রস্তাব অনুযায়ী তিনি উকিল হয়ে নবী আলাহ সাল্লা সাল্লামের তরফ থেকে ঝাগ ঝমকে যেহেতু নবীর বিবাহ খুব বিশাল রাজ মারি রাজ কায়দায় রাজস্ব অবস্থায় নাজজাশি তিনি হাফসার ইসি ছিলেন ঈশারি হাফসার বাদশা ছিলেন না নাজাশি তিনি তো মুসলমান হয়েছিলেন কি কথা ঠিক না খুব চকঝমি বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন যেহেতু নবীর বিবাহর পরে মিষ্টি খাওয়ানো দরকার এর জন্য তিনি মিষ্টি বিতরণ করলেন যখন মহারানা তার তরফ থেকে ধার্য করলেন তিনি আদায় করে দিলেন নাদদাসী নিজে এবং উম্মে হাইওয়াকে যখন মদিনার দিকে পাঠানো হলো বিশাল উপু উপহার উপু ঢৌকন দিয়ে বাদদাসী মদিনা থেকে প্রেরণ করলেন ঘটনা কি যখন আবু সুফিয়ান জানছে উম্মে হাবিবাকে নবী আলাই বিবাহ করছে তখন আবু সুফিনিয়ার মন্তব্যটা কি শোনেন যখন আবু সুফিয়ানের কাছে খবর গেছে যে উম্মে হাবিবাকে নবী আলাই বিবাহ করছে তখন এই আবু সুফিয়ান মন্তব্য করছে এই বীরকে গোটা দুনিয়ার কেউ রুখতে পারবে না এই হলো আবু সুফিয়ানের মন্তব্য যে এই বীরকে গোটা দুনিয়ার কেউ রুখতে পারবে না এত রাজনৈতিক দূরদর্শিত সম্পন্ন এই উম্মে হাবিবাকে বিবাহ করার পরে আবু সুফিয়ানের নেতৃত্বে বা মক্কাবাসী দ্বিতীয়বার আর কোন দিন ঘটনায় কারবার শেষ এক ঘটনায় কারবার শেষ এই হল তার রাজনৈতিক দূরদৃশা আমার নবী সাল্লাহ আলাই নবী ছিলেন না তিনি দেশের প্রধান ছিলেন তিনি কি ছিলেন দেশেরও প্রধান ছিলেন তিনি দেশের প্রধান বাসটা ছিলেন তো আমার নবীকে যারা মনে করে শুধু উজুর মশালা বয়ান করবে শুধু পায়খানা প্রসাবের মশালা বয়ান করবে শুধু মাসজিদের মশালা বয়ান করবে ঘুমের মশালা বয়ান করবে নুন খাওয়ার মশালা বয়ান করবে এতটুকুর মধ্যেই যারা সীমাবদ্ধ মনে করো আমি মনে করি তারা তোমার আমার নবীকে ছোট মনে করছ যারা মনে করে আমার নবী সেরকম তিনি বয়ান করবেন সংসদের মাসালা আমার নবী বয়ান করবে রাজনীতি ব্যক্তিত্ব ছিলেন এমন কত বড় রাজনীতিবিদ দেখছেন উন্মে হাবিবে বিবাহ করার একমাত্র কারণ ছিল রাজনৈতিক কারণ রাষ্ট্রীয় কারণ নিজের ব্যক্তির কারণে উম্মে হাবিবা আমাজান উম্মে হাবিবা রদি আল্লাহকে তিনি বিবাহ করেন নাই বরং এক বিবাহের কারণে গোটা কড়াইশদের উপর থেকে আক্রমণ বন্ধ হয়ে গেছে এককারবারই হ্যাঁ তিনি এই কৌশল ব্যবহার করছিলেন আম্মাজান সাফিয়া রাজি আল্লাহ তালানা ব্যাপারেও সাফিয়া ইনি হল ইহুদিদের গোত্রীয় দলপুত্রীর হুয়াই হুয়াই নে তার স্বামীর নাম হইল কেনানা তার স্বামীর নাম কি না বনুখ রায় গোত্রীয় লোক ছিল আমাজান সাফিয়া রদিয়ালা সুফিয়ানা সাফিয়া আসলে সুফিয়ানা সব দিল সাফিয়া সদ্দিয়া সাফিয়া আর আমরা বাংলা উচ্চারণ করে সুফিয়া আসলে সদ দিয়া এর জন্য এসকেল বাজতে পারে কি কথা ঠিক না এই পাল্টা হয়ে গেছে ভাষা পাল্টা হয়ে গেছে সমাজ রম বন র যেহেতু দর জি উচ্চারণ করি কাজে এটা দুটোটাই একটা অশুদ্ধ না এগুলো হতেই পারে সাফিয়া বলল সুফিয়া বলল এটা আমাদের মধ্যে অশুদ্ধ কিছু নেই সুফিয়া সাফিয়া কিন্তু সাফিয়াটাই বলো মানে আসাহার আসাহ আক্রাবিলাল আসাহ যাই হোক এ হল বনি কোরাইজার এহুদিদের মেয়ে সম্ভ্রান্ত পরিবারের যদিও তার স্বামী না এবং হুওয়াই হুভাই খাইবার যদি ইন্তেকাল করছে মারা গেছে খাইবারের যদি এহুদির উপরে খাইবারের মধ্যে এহুদির উপরে আক্রমণ করছে না মুসলমানরা এটা মারা গেছে নবী আলাই সাল্লাহাত হাসান চিন্তা করছিলেন সুফিয়া বা সাফিয়াকে বিবাহ করেন তাহলে বনিুদদের এই মূল গোষ্ঠীটা তারা মুসলমান হয়ে যাবে যেহেতু আমাদের জামাই হইল মুসলমান আমাদের গোত্র তৎকালীন সময় গোত্রী ও জামাইকে এবং যেই গোত্রে তার মেয়ে আছে এইটা মারাত্মক ব্যাপার সাবার ছিল এখনও বর্তমানে দেখেন না এই ঘটনা কিন্তু আমাদের মধ্যে ঘটত যে অমুক অমুকদের বিবাহ কেন করছে অমুকের সাথে আত্মীয়তা এর জন্য করছে তার এই জমি জমা ঠিক রাখার জন্য তার চেয়ারম্যান হওয়ার জন্য তার এমপি হওয়ার জন্য এ ঘটনা কিন্তু যুগে যুগে চলে আসছে এখনো আসে এখনো কি হাসে এটা চলতে থাকবে তাই নবী আল্লাহ দূরদর্শী ছিলেন তো রাজনীতিবিদ ছিলেন তিনি কি ছিলেন ভাই রাজনীতিবিদ রাষ্ট্রীয় প্রধান তিনি ছিলেন তিনিও চিন্তা করলেন সাফিয়া রাদি আল্লাহ কি বিবাহ করলে কমপক্ষে বনে করে যায় সবাই তার শ্বশুর হয়ে যাবে শ্বশুরের জাত হয়ে যাবে আর মুসলমানরা তার জামাইয়ের জাত হয়ে যাবে উভয়ের মধ্যে কি হয়ে যাবে মিলতাল কিন্তু তার এই রাজনীতিতে সাকসেস হয় নাই আর সাকসেস হওয়া বা না হতো আল্লাহর হাতে না ঠিক না মানুষের কাজ তো চেষ্টা করার মানুষের কাজ কি একটা সাকসেস হইল একটা সাকসেস হইলো না কেন প্রশ্ন একটা সাকসেস হইলো একটা সাকসেস হইলো না কেন এর থেকে আল্লাহ ফাকর ইশারা করতেছেন গোটা দুনিয়ার মানুষের কাছে তোদের সাকসেস করা দায়িত্ব না চেষ্টা করা দায়িত্ব আব্বাজান কি বলছেন ইসলামী হুকুমাত আল্লাহ ফক্রবিনী একজনকে সাকসেস করছেন একজনকে সাকসেস করেন নাই সাকসেস করিয়াও দেখাইছেন নৈরশ হওয়ার কিছু নাই আর সাকসেস না করিয়াও দেখাইছেন একবার একই হওয়ার কিছু নাই সবকিছু ফয়সালা মালিক কে তোদের কাজ আল্লাহ তোমাদের উম্মে সালমা রাহু তেও নবী আলাই বিবাহ করছেন উম্মে সালমা রাদি আল্লাহ সন্তুষ্টির জন্য তার ব্যক্তি সন্তুষ্টির জন্য যেহেতু তার স্বামী মুসলমান আবু সালমান রদি আল্লাহু তালা আনহু প্রথম অবস্থায় মুসলমান হয়েছেন তিনি হাফসায় হিজরাতও করছেন প্রথম জমানায় আবার তিনি মক্কায় আসছেন মক্কায় আসার পরে আবার মদিনায় হিজরাত করছেন হিজরাত করার পর তিনি ইন্তকাল করছেন তার স্বামী উম্মে সালমা রদি আল্লাহু তালহার স্বামী কী করছেন আবু সালমা রদি আল্লাহু তাল আনহু ইন্তকাল করছেন মন খারাপ মেয়েটার কি অবস্থা হবে যেহেতু প্রথম যিগের মুসলমান এদের প্রতি নবী আলাই ভালোবাসাও ছিল অধিক এর জন্যই নবী আলাই সাল উয়াসালাম তাকে তাঁর ব্যক্তিকে শান্তনা দেওয়ার জন্য তিনি বিবাহ করছেন আর কারণ তার মধ্যে ছিল জাতীয় কারণ মাসালা বুঝাবার জন্য যেহেতু নবী আলাইহ সাল উয়াসালাম রেসালাতের দায়িত্ব নিয়ে আসেন এই রেসালাতের দায়িত্ব বুঝার জন্য পালন করার জন্য প্রচার করার জন্য দরকার তীক্ষ্ণ মেধা সম্পূর্ণ ব্যক্তিত্ব আয়সা স্মৃতি রাজি আল্লাহ তাল দ্বিতীয় স্থান ছিল উমে সালমা রাজি আল্লাহর তিনিও খুব মেধা এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পূর্ণ ব্যক্তিত্ব ছিলেন তাহলে তার বিবাহ কারণ দুইটা একটা হলো ব্যক্তি উম্মে সালমা রদি আল্লাহ তালহানাকে শান্তি দেওয়ার জন্য তার ব্যক্তি স্বার্থে সে কোথায় যাবেন কি খাওয়াবে কীভাবে চলবে তার ব্যক্তিকে সান্ত্বনা দেওয়ার জন্য ব্যক্তিকে পরিচর্যা করার জন্য আর জাতীয় মুসলিম জাতির মাসালা শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা নেয়ার জন্য যেহেতু আয়সা সিদ্দিক রিয়া আল্লাহ তনহার পরই বুদ্ধিমত্তা তীক্ষ্ণ মেদা সম্পূর্ণ ছিল কে উম্মে সালমা রাদি আল্লাহু তালাহ আনহা আম্মাজ কি বুঝলেন আমরা কি বুঝলাম যে নবী আলাই সাল্লাহ বিবাহগুলি নিজের জন্য না বরং জাতীয় ব্যক্তি এবং রাষ্ট্রীয় কারণে আপনারা কেন বুঝেন না আপনার কেন বুঝেন না দ্বিতীয় হিজড়িতে নবী আলাই সালামের বয়স পাঁচ বছর তার বয়স কত তিনি দশম হিজড়িতে তার পাঁচ পঞ্চাশ আর দশ কত হয় তেষট্টি হয় না তার তেনার দ্বিতীয় হিজড়ি এবং তেনার দুনিয়ার থেকে তিরোধান মাত্র আট বছর এই আট বছর এছাড়া তো জানা যায় না যদি আল্লাহ আমার নবী চলিয়া যাওয়ার পরে সওদার জেন্দা ছিলেন কিন্তু জেন্দা তো ছিলেন হাড্ডিসা কি কথা আমার হাড্ডি শাস বুড়া সে তো বুড়ি এমনকি আশঙ্কা ছিল সে কোন সময় আখের হাতের মেহমান হবেন কিন্তু আল্লাপাক হায়াতের মধ্যে বৃদ্ধি করাতে পারেন না এটা আল্লাপাকের ইচ্ছা তাহলে একমাত্র দেখা যায় নবী আল্লাহ সালামের ৫৫ বছর বয়স পর্যন্ত একই সাথে তার স্ত্রী ছিল ওই যে খাজল কবরাত আদিউল্লাহ তারা ছিল নবুয়ের ষষ্ঠ এবং সপ্তম আমার নবী নবুয়াতি পান পাঁচশো সত্তর হিজড়িতে পাঁচশো মানে পাঁচশো আমার নবীর জন্ম হলো আমি যেটা বলতাম পাঁচশো সত্তরে আমার নবীর জন্ম আমার ওইটা বলা উচিত ছিল আমার নবীর জন্ম হলো পাঁচশো সত্তরে তিনি নবুয়ী পান ছয়শো দশে তখন তার বয়স চল্লিশ তখন তার বয়স কত তাই ছয়শো দশে যদি তিনি নবুয়াতি পান তাহলে নবুয়াতের পঞ্চম বছর বা সপ্তম বছর তার বয়স হলো সাতচল্লিশ বছর কয় বছর তখন এক বুড়ির সাথে তিনি ছিলেন যখন তার জুয়ান যখন তিনি জুয়ান তখন খাজি খবর তার হার সাথে ছিলেন দ্বিতীয় কোন স্ত্রী ছিল না দ্বিতীয় বিবাহ তিনি করেন নেই যখন তার সবচেয়ে জুয়ান বয়স আমার নবী অহিলা জন্মগ্রহণ কেন পাঁচশো সত্তরে তিনি অহিফান ছয়শো দশে তা যখন ছয়শ দশে তিনি ওহি প্রাপ্ত হন তখন তার বয়স চল্লিশ তাই নবুয়াতের পঞ্চম বা সপ্তম বছর খাজিল কবরাজ আল্লাহ তারা এখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যান তাহলে তার বয়স হবে তখন সাতচল্লিশ বছর আর সাতচল্লিশ বয়সেও আমার নবীর ঘরে স্ত্রী একজন তার মৃত্যুবরণ করছে বুড়ি তখন খাজিল কবুরার বয়স কত হবে আমার নবী যদি পাঁচ পঁচিশ বছর বিবাহ করেন খাদিজার বয়স যদি চল্লিশ বছর হয় তখন বছর খাদিজার বয়স তোমার হিসাব করতে বলছে তুমি তোমার হিসাব করতে পারবে আমি কি হিসাব করতে চাই হিসাবটা অঙ্কটা কি বুঝাই তুমি বুঝছো আমি বুঝাইতে চাই নবী আল্লাহ সাল্লা তু হাসান বয়সের সময় খাদিজার বয়স কত ছিল কোন বুড়ি নিয়ে তিনি থাকতেন যেহেতু আমার নবীর বয়স তখন পঁচিশ খাদিদার বয়স চল্লিশ কয় বছরের বড় পনেরো বছরের পনেরো শুধু তুমি বড়ো কি কথা ঠিক না তাই নবী আলাইসালাহ তো ১৫ বছরের বয়সের বড় তখন নবীর বয়স সাতচল্লিশ আর আর তার বয়স কত বাষট্টি বছর বাষট্টি বছর এই বাষট্টি বছরের বুড়ি আমার নবী থাকতেন তখন তিনি দ্বিতীয় কোনো বিবাহ করেন নেই আমি এটা প্রমাণ করতে চাই বাষট্টি বছরের একজন বুড়ি আমার নবী থাকতেন দ্বিতীয় কোনো বিবাহ এ দাদাগুলি আমার নবীর যদি মেয়েদের প্রতি আসুক্তিই থাকতো তাহলে বুড়ি নিয়ে এখানে রইলেন তিনি তখন কি এটা বিবাহ করলেন না জালেমের গোষ্ঠী আমার নবীর অপবাদ দাও আমার নবীকে চিনতে হবে বুঝতে হবে আমার নবী সালাম নিজের কারণে বিবাহ করেন নেই বিবাহ করছেন ব্যক্তির কারণে জাতির কারণে রাষ্ট্রের কারণে কি কথা ঠিক না আর পাঁচ পঞ্চাশ বছর বয়স যখন তার দ্বিতীয় হিজড়ির সময় তখন তার ঘরে শুধু একমাত্র কুবুরি মেয়ে হজরতিকারি আল্লাহ হানহা আর মিয়া বস্তার মধ্যে ভরার মতো বুড়ি তিনি কি কথা ঠিক না এ তো তিনি বিবাহ করছেন একমাত্র তার সংসারকে পরিচালনা করার জন্য তার বাচ্চাদেরকে দেখার জন্য কাজ নবীর বিবাহ নিজের ইচ্ছা হয় নাই বরং একমাত্র দিনকে গোটা দুনিয়ার মধ্যে বিজয় করার জন্য এবং ইসলামকে হেফাজত করার জন্য ইসলামকে গোটা দুনিয়ার মধ্যে প্রচার করার জন্য প্রচার করার জন্যই তিনি বিবাহ করেছিলেন ভাই ক্লিয়ার কথাগুলি একেবারে আল্লাহ আল্লাহ শখর মা কানা মুহাম্মাদুন আবা আবা আহাদিমা আলিকম রেজাল বলা হয় বালেক ছেলেদেরকে আর ছবি বলা হয় যারা বালেক না এখানে আবা কানা মোহাম্মদ আবাহিম তার মানি নবী আলাই যত সন্তান অবস্থায় মারা গেছে একজন ছেলে বালক অবস্থায় মারা যায় না একজন আল্লাহ এখানে রিজাল শব্দ ব্যবহার করছেন কি কথা ঠিক না মা কানা আবা আহাদিম মির রেজা আলিক পরে যেহেতু নবী তো ছেলে বাবা ছিল তাহলে আহাদিম মির রেজা কেন বললেন এখানে সূক্ষ্ম দর্শন হলো এই যে রেজাল্ট বলা হয় বালেকদেরকে যারা বালেক হয়ে গেছে এরকম পুরুষদেরকে আর ছবি বলা হয় যারা কি বালেক হয় নাই নবী আলাই তালাম কোনো ছেলেকি হয় নাই বালেক হয় নাই সবাই নাবালেক অবস্থায় মারা গেছে এর জন্য বলছেন মা কানা মোহাম্মদ আবার আহাদু মোহাম্মদ কোন বালেক পুরুষেরই সন্তান না কাজে তার পুত্র পুরুষের পিতা না কোনো পুরুষের পিতা না তাহলে তার পুত্র পদ আসবে কোথার থেকে তার পুত্রবধু তার কোনো ছেলেই নেই বালের কোনো ছেলেই নেই তার পুত্রবধূ আসবে কোথার থেকে এর জন্য আল্লাহাব এইভাবে বলছেন এখন কথা হলো এই মা কান মোহাম্মদ আবাহিম রসুল এখানে মজার মজার কথা আমার নবী যেহেতু কোনো পুরুষের সন্তান না বাবা না কাজে তার মধ্যে একটু কমতি থাকতেই পারে সমস্ত মানুষ তো পুরুষের বাবা তার বালেগা বাবার সন্তান হলে একটু অপূর্ণতা হয় মানে পূর্ণতা হয় আর না হলে একটু অপূর্ণতা হয় এর জন্য আল্লাহ আগ্রাবুল আলমের সামনে বলিয়া দিছেন এই আয়াতের সাথে এই আয়াত আসলো কেন মা কানা মুহাম্মদ আবা আহাদিমিন রিজা আলিকুম সাথে সাথে বললেন কি হলাকের রসুল আল্লাহ হাতমার নাবি তিনি কোন পুরুষের বাবা নন এরপরে এই কথা কেন বললেন তিনি নসুল এবং নবী এই স্কালের জবাব দেওয়ার জন্য ইস্কালটা শুক্ল একটা সূক্ষ্ম ইস্কালের জবাব সেই সূক্ষ্ম ইস্কালটা কি যে যে যেই বাবার বয়সপ্রাপ্ত বালেগা সন্তান পুরুষ হয় সেই বাবার মধ্যে কী থাকে পূর্ণতা থাকে আর যার মধ্যে এরকম পুরুষ না থাকে তার মধ্যে অপূর্ণতা থাকে আল্লাহাক বলেন যদিও তিনি কোন পুরুষের বাবা নয় কিন্তু তিনি হলো কি তার মধ্যে দুইটা গুণ আছে সেই গুণটা কি তিনি রসুল এবং শেষ নবীন যদিও তোমরা যদিও একটু অপূর্ণতা দেখা যায় কিন্তু সে কি আরে তার মধ্যে দুইটা গুণ মহাত আছে তিনি হল রসুল এবং সমস্ত নবীদের সমাপ্তি সমস্ত নবীদের কি সমাপ্ত উম্মের রুহানি পিতা এই আয়াতের দ্বারে প্রমাণ হয় নবী হল কি সমস্ত উম্মাতের রুহানি পিতা মোস্তাদ সাতদের রুহানি পিতা শায়ক মুরিদদের রুহানি পিতা এরকম গোটা উম্মতের নবী হলেন রুহানি কি পিতা নসলি পিতা না রুহানি পিতা মা কানা মোহাম্মদ আহবা আহাদিমা রসুল তিনি আমাদের রসুল তিনি আমাদের নবী তিনি শেষ নবী খতম কাকে বলা হয় খতম বলা হয় যেখানে শেষ যেমন এই কারেন আসছে কোথার থেকে আসছে পাওয়ার হাউস থেকে ওর গন্তব্য শেষ এরপরে আর নাই রাস্তা এই শেষ এরপর আর কি নাই তা হতামুন নবীন মানে নবীদের ধারা শেষ অর্থাৎ আমার নবী আসার পরে নবীর ধারা কি হয়ে গেছে এর মধ্যে দ্বিতীয় কোনো তর্জমা করার কোনো সুযোগ নেই দ্বিতীয় তর্জমা করার কোনো কি নাই কোনো সুযোগ নেই কোনো অবকাশ নেই আমার নবী শেষ নবী আমার নবী পহেলা নবী আমার নবী শেষ নবী আমার নবী এটা আবার কেমন কথা আমার নবী হলো সমস্ত নবীদের মানে আমার নবী হলো সমস্ত নবীদের উৎস আমার নবী হলো মূল ঝর্ণা হলো সমস্ত শাখা ঝর্ণের উৎস শাখা ঝর্ণ নিজের থেকে উৎপত্তি হয় না শাখা ঝর্ণা মূল থেকে উৎপত্তি হয় কথাটা বুঝতে পারি না শাখা ঝর্ণাগুলি নিজের থেকে উৎপত্তি হয় না মূল ঝর্ণার থেকে উৎপত্তি হয় আমার নবী হলো মূল সমস্ত নবী তার শাখা আমার নবী হলো মূল আলো সমস্ত নবী হলো তার মূল আলোর সাপ কি কথা ঠিক না তা আমার নবীর ফয়েজে সমস্ত নবীর নবুয়াদ এর জন্য আল্লাহ ফক রব্বুল আলমিন বলছেন মিন্নবী আল্লাহ সুরুন্নাহু হে আল্লাহ ফক রব্বুল আলমিন সমস্ত নবীদের থেকে ওয়াদা গ্রহণ করছেন শোন তোমরা যদি জীবিত থাকো আমার নবীকে পাও তালে আমার নবীর উপর ইমান আনিও এবং তাকে ই করিও সাহায্য করিও কি করিও সাহায্য করিও আল্লাহ তানসুর উন্না আমার নবীকে সাহায্য করি অল্লাহু আল্লাহ তানসুর উন্নাহ আমার নবীকে ইমান আনিও এবং তাকে কি করিও সাহায্য করিও তার মানি নবী আলাই তু সালাম জমানায় যদি হজরত মুসাও থাকতো তাহলে তার ইতেবা করা মুসার ইর্তেবা করা নবীর উপরে নবীর ইতেবা করা মুসার উপরে কি হয়ে যাইতো হজিব হয়ে যাইতো এই জন্য আমার নবী শেষ নবী ঈসা নবী আলহ সলাহাত আসাল্লাম আমার নবী শরিয়াতে প্রবক্তা তিনি আমার নবী নবী শরিয়াত প্রবক্তা করবেন প্রচার করবেন প্রকাশ করবেন কাজী নবী আলাহ সালাহ খাতাম নবীন এই ব্যাপারে দ্বিতীয় আমাদের কোনো সন্দেহ সঞ্চয় যেন না থাকে আমার নবীর পরে দ্বিতীয় আর কোনো নবী দুনিয়াতে আসবেন না আমার নবী শেষ নবী এর জন্য আমরা সর্বশ্রেষ্ঠ উন্মত এই উম্ম কেন শ্রেষ্ঠ হলাম আল্লা ফরুল আলমিন আমাদেরকে কবুর করেন ভবিষ্যতে আমরা বলবো দুই কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত কয় কারণে দুই কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত তার মধ্যে এটা একটা আমরু বিন মারুফ ও নাহি আন মনকর পুমতুম ক্ষয়ের উম্মতিনবিন মারুফে হাউনানের মুন কর আল্লাহাক কবুল করলে পরবর্তীতে এই সম্পর্কে আলোচনা করবো আল্লাহাক রব্বুল আলমিন আমাদেরকে এই সমস্ত ইসলাম সম্পর্কে জানার বুজার মানার তৌফিক আল্লাহাক আমাদের সবাইকে দান করেন আল্লাহ রানা আফিদুনিয়া হাসান আল্লাহ আপনাদের গুনা খাতা মাফ করে দেন আল্লাহ আমাদের গুনা খাতা মাফ করে দেন আল্লাহ আমাদের গুনা খাতা মাফ করে দেন রমজানের হককে আদায় করে সই সালামতে রোজা রাখার তৌফিক দেওয়া দেন আল্লাহ রমজানের হককে আদায় করে সহি সালামতে রোজা রাখার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ গুনা খাতা মাফ করে দেন গুনার থেকে বাঁচিয়া থাকার তো ফিক দান করেন আল্লাহ রহমতের চার দিন চলিয়া যায় ইতিহাসে আল্লাহর রহমতের চার দিন চলে আসে পেয়েছে আপনি আমাদের রহমত নাজেল করেন বরকত নাজেল করেন যেইভাবে রোজা রাখলে আপনি খুশি হন সেইভাবে রোজা রাখার তৌফিক আপনি আমাদেরকে দিয়ে দেন আল্লাহ যেইভাবে রোজা রাখার রাখলে খুশি হন সেই রোজা রাখার তৌফিক আপনি আমাদেরকে দান করেন ইয়াল্লা এখানে যারা আসছে আপনি আপনার অলি না বানে কাউকে বিদায় দেয়ান না আপনার অলি না বানে কাউকে বিদায় দিয়ে না আপনার অলি না বানে কাউকে বিদায় দেয়ান না আপনার খাস মেহমান হিসেবে আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ গোটা দুনিয়ার ভর হামাত না করেন বরকত নাজেল করেন আমাদের আহলা আউলাদকে আপনার খাস গোলাম বান্দি হিসেবে কবল করে না আমাদের আহলা আউলাদকে আপনার খাস গোলাম বান্দ কবল করে নেন আল্লাহ যাদের সেলের প্রয়োজন ওই সমস্ত মেয়েদের জন্য আপনি তাদের উপযুক্ত সেলের ব্যবস্থা করে দেন আল্লাহ যাদের মেয়ের প্রয়োজন আল্লাহ তাদেরকে আপনি উপযুক্ত মেয়ের ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ এই মাদ্রাসা মসজিদ এই দরবার এই তরিকা আপনি সব কবুল করে নেন ইয়াল্লা তরিকার খালেদ খাদেম হিসাবে আপনি খাদেম তৈয়ার করে দেন আমাদের সবাইকে তরিকার খালেদ খাদিম হিসাবে কবুল করে নেন আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমাত কায়ম করে দেন ইসলাম হুকুমতের জন্য সাহাবাইকরমদন নমুনায় সৈবাদুজাহাদার তৌফিক দিয়া দেন রব্বির হামুমা কামা রবাণ হানা রব্বিক রব্বিজাতিম الحمد لله ربنا